মানবতা সমাধান <tallahu> আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلل تجد له وليا مرشدا اللهم على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد शुक्रिया দর্শক السلام الله وبركاته জীবনের রং অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জীবনের রং অনুষ্ঠানের মাধ্যমে আমরা জীবনের বিভিন্ন দিকগুলোকে বিভিন্ন বর্ণ এবং রঙগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং সেসব রঙগুলোকে পরিচর্যা করার জন্য আমরা প্রয়াস পাচ্ছি আকাশে যেমন আল্লাহ তালা রংধনু সৃষ্টি করেছেন তেমনিভাবে আমাদের জীবনেও আল্লাহ রং ধনু সৃষ্টি করেছেন আকাশের রং ধনু যেভাবে আমরা উপভোগ করি তেমনিভাবে আমরা আমাদের জীবনের রং উপভোগ করতে পারি যদি সেগুলোকে আমরা সুন্দরভাবে পরিচর্যা করি সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ আল্লাহতালা আমাদের মধ্যে লজ্জাবোধ শালীনতা বোধ সৃষ্টি করেছেন এই শালীনতা বোধটি ইমানেরই একটি অংশ এই শালীনতা বোধ যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ খুবই পছন্দ করেন এই শালীনতা বোধ আমাদের কথাবার্তাকে পরিমিত করে আমাদের জীবনকে সুন্দর করে এই শালীনতা ভোটটি হলো আমাদের জীবনের অলঙ্কার অলংকার যেমন মানুষকে সুন্দর করে তেমনিভাবে শালীনতা বোধ আমাদের জীবনকে সুন্দর করে যেসব জীবনে শালীনতা বোধ থাকবে না লজ্জা লজ্জাবোধ হায়া সাইনেস থাকবে না সেসব জীবনগুলোতে অন্যায় অনাচার বেড়ে যাবে অন্যায় করতে কোনোই বাধার থাকবে না কাজেই আমরা আজকে জানার চেষ্টা করব যে এই শালীনতা ভোটটি কিভাবে আমরা অর্জন করতে পারি প্রথমত আল্লাহ নবী বলেছেন ইন্নামিমা নবী থেকে যে বিষয়টি পেয়ে আসছে যেটা হল হে আদম সন্তান তুমি যদি লজ্জা তোমার না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে এই কথাটি নির্দেশ দান করেছে। লজ্জাবের একটি দৃষ্টান্ত আমরা বলেছিলাম যেমন আমরা গোসল করি কিউ প্রকাশে নদীতে গোসল করছে এবং কাপড় চোপড় ছাড়া অথবা কোন সি সাইড গিয়ে হয়ে গোসল করছে তাহলে একথাটি প্রমাণ করে তার মধ্যে কোনো লজ্জা বোধ নাই লজ্জা থাকতো তাহলে কোনো জায়গায় প্রকাশ্যে পাবলিক প্লেসে নিজেকে না। অথবা কোনো পুলে গিয়ে যখন সে করে সাতার কাটে তখন সে শালীন পোশাকের মাধ্যমে করে এমন কোন পোশাক পরে না যেটা লজ্জা প্রহদের পরিপন্থী আজকের পৃথিবীতে আধুনিকতার নামে লজ্জা ভোটটুকু একেবারেই চলে গেছে সুইমিং পুলগুলোতে শুধু নামে মাত্র কোনো কাপড় থাকে প্রায় কাপড়েই থাকে না এবং সুইমিং পুলগুলোতে মুসলমানদের যাওয়ার যেন একটা পরিবেশেই আর নেই এমনকি পৃথিবীতে এত আদিমতা বিরাজ করছে কোন কোনো সিসাইড গুলো বিভিন্ন দেশে এমন আছে যেটা হচ্ছে নেকেট পরিপূর্ণ নেকেট সিসাই অর্থাৎ সেখানে কোনোভাবেই কোনো কাপড় নিয়ে যাওয়াটাই অনুমতি নেই মানুষ কত আদিম হয়ে যাচ্ছে মানুষ কত অশালীন হয়ে যাচ্ছে কিন্তু ইসলাম আমাদেরকে এই অশালীনতা আদিমতা থেকে রক্ষা করে আমাদেরকে শালীন এবং সুন্দর করতে চায় আর এই কারণে প্রত্যেক নবী এ কথা বলেছেন লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করতে পার। মানুষ টয়লেটে যেতে হয় অর্থাৎ আবৃত একটি জায়গাতে গিয়ে টয়লেট করতে হয় কেন কারণ তার লজ্জা ভোধ সবার সামনে পেশাব ইত্যাদি করতে বাধা সৃষ্টি করে কিন্তু যাদের লজ্জা নেই কোনো কোনো দেশে এমন আছে প্রকাশে পেশাব করছে অথবা প্রকাশে টয়লেট করছে কোনো লজ্জাই তাকে বাধা দিচ্ছে না এমনও আছে তাহলে সেখানে মানুষের যে রুচিবোধ যেটার কারণে মনুষ্যত্বটা প্রকাশ সেইটুকুকে মানুষ হারিয়ে ফেলছে অর্থাৎ মানুষ আর মানুষ থাকছে না লজ্জাপোধ যদি না থাকে যেমন আমরা দেখি কুকুর বিড়াল অথবা অন্যান্য প্রাণী যেখানেই তাদের টয়লেটের দরকার সেখানে সে করতে পারে সেখানে তার কোনো লুকোচুরির কোনো দরকার থাকে না মানুষ যদি এই পর্যায়ে চলে যায় তাহলে মানুষ আর সেই প্রাণীগুলোর মধ্যে কিভাবে পার্থক্য থাকলো আজকের পৃথিবীতে অনেক জায়গায় যেখানে ইমান নেই যেখানে ইসলাম নেই সেখানে লজ্জাও নেই লজ্জা ধীরে ধীরে চলে যাচ্ছে যত লজ্জা কমে যাবে তত কাপড় খসে যাবে যত লজ্জা বেড়ে যাবে তত কাপড় বেড়ে যাবে মানুষ যখন সভ্যতা শিখে তখন সে নিজেকে আবৃত করাও শিখেছে আর এই কারণে মানুষের কাপড় আগের তুলনা অনেক বেড়েছে অর্থাৎ প্রথম দিকে মানুষ কাপড় ছাড়া ছিল গাছের পাতা ইত্যাদি কিছুটা আবৃত করতো কিন্তু যখন সে সভ্যতা শিখেছে কাপড় বানানো শিখেছে কাপড় দিয়ে নিজেকে আবৃত করা শিখেছে সভ্যতা যখন আবার কমে যাচ্ছে মানুষের মধ্যে সভ্যভাব তখন কাপড় অত বেশি ছোট হয়ে যাচ্ছে এবং বর্তমান যুক্তি হয়ে গেছে শর্ট ড্রেসের যুগ প্রত্যেকটা জিনিসের মধ্যে প্যান্টের শর্ট ট্রাউজারের শর্ট কাপড়ের শর্ট সবকিছু এবং শর্ট হয়ে মিনি স্কার্ট এই জাতীয় জিনিস শুরু হয়ে গেছে এবং এটা এই কথারই প্রমাণ করে যে শালীনতা বোধ এবং লজ্জাবোধ ধীরে ধীরে বিনপ্ত হচ্ছে কিন্তু মুসলমান যদি সেই ইসলামের সিম্বল বজায় রাখতে চায় তাকে লজ্জাবোধ বজায় রাখতে হবে লজ্জাবোধ শুধু কাপড়ের সাথে সম্পৃক্ত নয় কথার সাথে সম্পৃক্ত আছে আমি যখন কথা বলবো পরিমাণে কথা বলবো আমি যখন আচরণ করব আচরণের মধ্যেও লজ্জাবোধ থাকবে এবং সর্বক্ষেত্রে লজ্জাবোধ এটা একটা কাপড়ের সাথে কিংবা শুধুমাত্র একটি বিষয়ের সাথে সম্পৃক্ত নয় পুরো জীবনের প্রতিটি রন্দে রন্দে লজ্জাবোধের একটি প্রভাব থাকে রাজনীতি লজ্জাবোধের রাজনীতি হওয়া উচিত অর্থনীতি লজ্জাবোধের অর্থনীতি হওয়া দরকার অর্থাৎ সেখানে কোনো ঘুষ থাকবে না এবং সেখানে কোনো দুর্নীতি থাকবে না সেখানে ধোকাবাজি থাকবে না কারণ লজ্জা যদি আমার থাকে আরেকজনকে আমি কি করে ধোকা দেব। তাহলে অর্থনীতিতে লজ্জাবোধের ব্যাপারটি থাকে রাজনীতিতে লজ্জাবোধের ব্যাপারটি থাকে আজকাল রাজনীতিতে লজ্জাবোধ না থাকার কারণে বিভিন্ন দেশে দেশে অনেক দেশে যখন পার্লামেন্টে কেউ বক্তব্য রাখে তখন সে কোটি মানুষের সামনে বক্তব্য রাখছে এই অনুভূতিকে হারিয়ে সে এমন কথাগুলো বলে যেগুলো নিষিদ্ধ পল্লীর মধ্যেও ব্যবহার করা হয় না তাহলে এটা এই কথাটাই প্রমাণ করে যে মানবতা মানবতাবোধ রাজনীতিতে যখন থাকবে না তখন লজ্জাহীনতা বেড়ে যাবে এবং কথাবার্তা বলার পরিমিত ভাবটা থাকবে সুপ্রিয় দর্শক এই জন্য লজ্জাবোধের এত গুরুত্বপূর্ণ এটা জীবনের একটি অনন্য রং যে রং দিয়ে আমাদের জীবনটা অলঙ্কারিত হয় জীবনের অনন্য একটি অলঙ্কার যেটা দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি এবং এই লজ্জা বোধ আমাদেরকে শান্তির পথে ধাবিত করতে পারে সুপ্রিয় দর্শক আমরা কি লজ্জা লজ্জাবোধ কর সংক্ষেপে একটা থিওরি আমরা মনে রাখবো লজ্জা ভোধ এর একটা থিওরি সেটা এরকম মা তা যেটা শুনতে তোমার ভালো লাগে সেই কাজটা করা করো। এটা করছে লজ্জার সাথে সম্পৃক্ত লজ্জা ভোধ আমাদেরকে এইভাবে পরিচালিত করবে যেই কাজটা আমি করেছি মানুষ যখন বলবে আমার শুনতে ভালো লাগবে সেই কাজটা তুমি করো এবং আমার কান যেই কথাগুলো শুনতে অপছন্দ করে অর্থাৎ এই কাজটি আমি করেছি বলে সমাজে প্রচার হোক এটাকে যদি আমি অপছন্দ করি সেটা থেকে আমাকে দূরে থাকতে হবে তাহলে লজ্জাবোধ আমাকে ওই কাজটি করাবে যেটা আমার শুনতে ভালো লাগবে লজ্জা আমাকে ওই কাজ থেকে বিরত রাখবে যেটা শুনতে যে আমি এই কাজটি করেছি এটা মানুষ থেকে শুনতে আমার খারাপ লাগবে সেরকম কাজ থেকে আমাকে বিরত রাখবে এটা হলো হায়া এজন্য জন্য আমরা বুঝতে হবে যে এই লজ্জা ভরটুকে আমরা জীবনে কীভাবে বাস্তবায়িত করতে পারি স্কলাররা বলেছেন যে এই লজ্জাটি আমরা যদি চিন্তা করি তিন পর্যায়ে এই হায়া সাইনেস এবং শালীনতা ভোটটুকু আমরা অর্জন করতে পারি একটি হচ্ছে আল্লাহকে লজ্জা করা আরেকটি হলো মানুষকে লজ্জা করা আরেকটি হলো নিজেকে লজ্জা করা তাহলে তিনটা স্তর প্রথমটি হলো কে লজ্জা করা যেমন আমরা আগে বলেছি একজন সাহে এসে বললো যে আমরা যখন বাইরে থাকি কাপড় আবৃত করে রাখি ঘরে থাকলেও কি আমাদের আমাদেরকে কাপড় পরতে হবে পরিবারের সদস্যদের কাছে আল্লাহ নয় বলছেন হ্যাঁ ঘরে যদি থাকে তোমার সেখানেও শালীনতা বোধ বজায় রাখতে হবে যদিও বাইরে যাওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বেশি কাপড় পরার ক্ষেত্রে আরো বেশি আমাদেরকে সিরিয়াস হতে হয় কিন্তু ঘরে থাকা অবস্থায়ও সেখানে একেবারেই কাপড়হীন বা অশালীন অবস্থায় আমরা থাকতে পারি না সেখানেও মোটামুটি কাপড় ইত্যাদি আমরা পরে থাকতে হবে তখন লোকটি জিজ্ঞাসা করলো ঘরে যদি কেউই না থাকে তখনও কি আমাকে আবৃত থাকতে হবে আল্লাহ নয় বলছেন কেউ নেই কিন্তু আল্লাহ আছে আল্লাহকে ভয় করো আল্লাহকে লজ্জা পাও এটা আল্লাহ তোমার কাছে সবচেয়ে বেশি আল্লাহ পাওনা তার অর্থাৎ মানুষকে লজ্জা করার চেয়েও আল্লাহকে তুমি লজ্জা করবে এটা তো আল্লাহ চান ঘরে কেউ না থাকতে পারে তাই বলে তুমি কাপড় ছাড়াই সামান্য কোনো কাপড় ছাড়াই থাকবে এটা হতে পারে না তাহলে প্রথম বিষয়টি হলো আল্লাহকে লজ্জা করা প্রশ্ন হলো আল্লাহ নবী যে আমাদেরকে বলেছেন হজরত ইবনেমা সৌদি তিনি বলেন। হায়া আল্লাহকে পরিপূর্ণ লজ্জা করো। আমরা অনেক সময় ভুল যাই মানুষকে আমরা লজ্জা করি কিন্তু আল্লাহকে যে লজ্জা করতে হবে এই ধারণাটি অনেকের মধ্যে আমাদের মধ্যে নেই কিন্তু আল্লাহ নবী বলছে না আল্লাহকে পরিপূর্ণ তোমরা লজ্জা করো তখন জিজ্ঞাসা করা হলো আল্লাহকে পরিপূর্ণ লজ্জা করা বলতে কি বোঝায় আল্লাহকে কিভাবে আমরা লজ্জা করব। তখন আল্লাহ নবী বিশ্লেষণ দিয়েছেন যে আল্লাহকে লজ্জা করার অর্থ হলো মান রাসা ওয়া যে ব্যক্তি তার চিন্তাকে রক্ষা করবে এবং চিন্তার ভিতরে যা কিছু আছে সেই ব্যাপারে সতর্ক থাকবে তাহলে চিন্তার ক্ষেত্রে আল্লাহকে আমি যদি লজ্জা করি আজি বাজে বিষয়ে আমি চিন্তা করতে পারি না খারাপ জিনিস আমি চিন্তা করতে পারি না प्रश्न जागे खराब जिन चिंता कर ले तो देखे मानूष देखेना क्योंकि चिंता जाता आल्ला देखें कल्ला के लज्जा करते हमार चेतना केवमुक्त रखते हैं कारण आल्ला তোমার চোখের কোন দিয়ে তুমি কাকে দেখছো কোন দিকে তাকাচ্ছ সেটা আল্লাহ জানেন মনের ভিতরে তুমি কি গোপন রেখেছ কেউ জানে না কিন্তু মনের ভিতরে কি গুঞ্জরণ হচ্ছে কি চলছে কি চিন্তাভাবনা চলছে সেটা জানেন। কাজে আল্লাহকে লজ্জা করলে আমার মনকে পবিত্র রাখতে হবে সবকিছুই আমি চিন্তা করতে পারবো না চিন্তার আওতাকে সীমিত করতে হবে অশালীনতা থেকে চিন্তাকে বিরত রাখতে হবে সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি পরে আবার দেখা হবে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 अनन्य नीतिमानगे इी लेंदेन प्रति शुक्रवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश কারোর অধিকার নয় ছাড়া যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি একক যার কোন তুলনা সম্ভব নয় रशि कक्षेना सठीक धारणा परवर्ती अनुष्ठान पिसाए আসসালাম আলাইকুম রহমতুল সংক্ষিপ্ত এই শালীনতা ভোটটি বা লজ্জা ভোটটি এটা তিন ভাগে বিভক্ত প্রথমত আল্লাহকে লজ্জা করা আল্লাহ ব্যাপারে লজ্জা থাকা এটা গুরুত্বপূর্ণ ইবনে মাস যদি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ নবী আমাদেরকে বলেছেন তোমার চিন্তাকে তোমার চেতনাকে এবং মনের ভিতরে যা কিছু ঘুর পাচ্ছে সেটার ব্যাপারেও তুমি আল্লাহকে লজ্জা করতে হবে আজে বাজে জিনিস যখন আমরা চিন্তা করি তখন কেউ দুনিয়াতে দেখছে না শুনছে না জানছে না কিন্তু আল্লাহ জানছে যে আমার ব্রেনের চিন্তাটুকু কেউ নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহর প্রতি যদি লজ্জা থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কারণ পৃথিবীর কোনো মানুষ আমার চিন্তা পড়তে পারে না আমার মনকে পড়তে পারে না মন এমন একটা বই যে বইটি একমাত্র একজন পড়তে পারে তিনি হলেন আমার রব অন্যরা হয়তো কিছুটা অনুমান করতে পারে দূর থেকে কিছুটা কিন্তু আমার মনের ভিতরে আসলে কি যাচ্ছে সেটা একমাত্র আল্লাহ জানেন সেটাই আল্লাহ বলছেন সবকিছুই আল্লাহ জানেন আমরা আমাদের মনের ভিতরে যে জিনিসগুলো গোপন রাখি সেটা আর কে জানেন আল্লাহ ছাড়া কাজে আমাদের মনের বইটা আল্লাহ পড়তে পারে। সুতরাং আল্লাহকে যখন আমি লজ্জা করব। তখন এটার অর্থ দাঁড়াবে আমার চিন্তাকেও আজে বাজে অশালীন জিনিস চিন্তা থেকে বিরত রাখতে হবে আমার মাইন্ডটিকে ক্লিন এবং পবিত্র রাখতে হবে ওয়াল বথনা হাওয়া এবং আমার পেটকেও রক্ষা করতে হবে পেটের ভিতরে আমি কি খাচ্ছি হয়তো কেউ জানবে না সেটা কি হালাল না হারাম সেটা কি ন্যায় সঙ্গত উপায়ে উপার্জিত না অন্যায়ভাবে ভাবে উপার্জিত সেটা অন্য কেউ জানবে না কিন্তু আল্লাহ জানবে আল্লাহকে যখন লজ্জা করব। তখন আমি ওই খাবারটাই খাব যেটা আল্লাহর বিধান অনুযায়ী যেটা হালাল একজন মানুষ সে মুসলমান সমাজে মুসলিম কেউ তাকে দেখছে না সে ইচ্ছা করলে মত পান করতে পারে ইচ্ছা করলে সে অন্যায় কিছু যেগুলো হারাম সেগুলো খেতে পারে কিন্তু আল্লাহকে যারা লজ্জা করবে যে আল্লাহ দেখছে আমি যদি মত পান করি কেউ দেখবে না আমি যদি ড্রাগ নিই কেউ দেখবে না আমি যদি হারাম কিছু খাই তাহলে কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ দেখবেন আল্লাহর সামনে লজ্জা পাওয়ার কারণে সে সেটা থেকে বিরত থাকতে পারে ক্যাজি আল হায়া বা সাইনেস লজ্জাক খোঁজ তাকে যা তা খেতে দেবে না বরং শুধুমাত্র পবিত্র জিনিস যেগুলো হেলাল সেগুলোই সে খেতে পারে আমি অপ্রয়োজনে হাজার হাজার পাউন্ড ডলার অথবা টাকা খরচ করছি ঘরকে সুন্দর করার জন্য জীবনকে লাকজারি করার জন্য কিন্তু আল্লাহকে যদি আমি লজ্জা করি তখন আমার ভিতরে এই কাজগুলো করা আমার জন্য সম্ভব হবে না साइ क्यों खरच करब आल्लाजा थ मानुसा क्योंकि आल्ला तो क्या आल्ला के लज्जा करते जो आल्लर मानसा थके तुनियाार लगजारी दुनिया विल्सिता के त्याग करते बाय दुनिया विल्षीता हेस्ते आल्लाप्रिय कई आल्ला के लज्जा कर ले दुनिया विल्षीता के तैग करते मौति মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে আমি একেবারেই নিঃশেষ হয়ে যাব আমার শরীর দেহ সব কিছু নিঃশেষ হয়ে যাবে সেটাকে স্মরণ করা এটা আল্লাহকে লজ্জারই অংশ আমি মৃত্যুকে স্মরণ করি মৃত্যুকে স্মরণ করলে মানুষ অন্যায় করতে পারে না মৃত্যুকে স্মরণ করলে মানুষ খারাপ পথে চলতে পারে না অপব্যয় করতে পারে না পয়সা অন্যায়ভাবে উপার্জন করে অন্যায়ভাবে খরচ সে করতে পারে না কাজে আল্লাহ নবী আমাদেরকে বলছেন আল্লাহকে পরিপূর্ণভাবে লজ্জা করো এর অর্থ হলো তোমার চিন্তাকে তোমার প্যাটকে তোমার খাবার তোমার জীবনকে আল্লাহ লজ্জায় অন্য কেউ না জানলেও আল্লাহ জানবে এই লজ্জায় সুন্দর এবং পরিশীলিত রাখো লজ্জার প্রথম আল্লাহকে লজ্জা করা দ্বিতীয় লজ্জা লজ্জা লজ্জা হলো করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সবাই সামনে অন্যায় করব গুণা করব। এবং অনেক মানুষকে আমি সাক্ষী বানাবো এই ভয়টুকু থাকা দরকার এই জন্য বলা হয়েছে তা নাস। আল্লাহকে ভয় করার একটি অংশ হলো মানুষকেও ভয় করা সামাজিকতার কারণে সমাজে মানুষ জানবে এটার কারণেও গুণাকে ত্যাগ করা এটা তা একটি অংশ কারণ মানুষের সামনে প্রকাশ্যে কেউ যদি পাপ করতে পারে পাপাচার করতে পারে তখন সমাজটি গুনাতে এবং পাপে ভরে যাবে এই মানুষকে লজ্জা করাটাও এটা গুরুত্বপূর্ণ একটি হায়া এবং শালীনতা ভোগ আজকাল সমাজে আগে যে জিনিসগুলোকে মানুষ প্রকাশ্যে করতে ভয় পেত লজ্জা পেত এখন ধীরে ধীরে লজ্জা কমে যাচ্ছে আপনি দেখবেন এক সময় আমাদের সমাজ ব্যবস্থা আমরা দেখতাম যে ছোট যারা আছে তারা বড়দের সামনে কখনো সিগারেট পান করত এমন কি অনেক বড় হয়ে গেলেও মুরব্বী যারা আছে তাদের সম্মুখে সিগারেট ইতি পান করতে লজ্জাবোধ করত। এটা একটা ভালো গুণ লজ্জা করা বড়দেরকে সম্মান করা কিংবা লজ্জা করা কিন্তু আজকাল ডোন্ট কেয়ার ভাব এসে গেছে সমাজের বড় কি ছোট কোনো পাত্তা নেই সবার সামনে সে সিগারেট পান করছে এমনকি আগে বড়রাও ছোটদের প্রতি লজ্জা করে পরিবারের ছোটরা দেখে যাবে এই জন্য গোপনে সিগারেট পান করতে। এখন প্রকাশ ঘরে বসে সোফাতে গা এলিয়ে দিয়ে বাচ্চাদের সামনে বাবা সিগারেট পান করছে আপনি বলুন আপনি যেহেতু এই আদর্শটুকু আপনার সন্তানদেরকে দেখাচ্ছেন একের পর এক চেইন স্মোকিং করছেন এখন আপনি আপনার ছেলেটি যখন স্মোকিং শুরু করবে আপনি কি করে বাধা দেবেন এই কারণে এই যে সমাজে যে একটা শালীনতা ভোট লজ্জা ভোটটা ছিল এটা গুরুত্বপূর্ণ একটি সম্পদ জীবনের একটি গুরুত্বপূর্ণ রূপ এই রূপটাকে আমরা এখন ধ্বংস করে ফেলছি যেমন আগে ছেলে মেয়েরা যখন একজন আরেকজনের সাথে দেখা হতো কেউ দেখে ফেলবে এই ভয়ে তারা যাদের বৈবাহিক সম্পর্ক নেই তারা কোনো পার্কে কিংবা কোনো জায়গায় প্রকাশ্যে আড্ডা দিতে ভয় পেত লজ্জা পেত কিন্তু সময় যত অগ্রসর হচ্ছে তখন সমাজের মানুষ দেখবে মানুষের সামনে লজ্জা হবে এরকম কোন ভয় তাদেরকে আর তাড়িত করে না এই জন্য প্রকাশ্যে তারা বসে আড্ডা দিচ্ছে কাজেই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি স্বামী তার স্ত্রীকে পথে প্রকাশ্যে হাত ধরে চলাফেরা করা অথবা খুব ঘনিষ্ঠ হওয়া যদিও স্বামী স্ত্রী একজন একজন হালাল কিন্তু সামাজিক লজ্জাবোধকে বজায় রাখার জন্য মরস্ত্রী এবং স্বাধীনতাকে বজায় রাখার জন্য এগুলো থেকে বিরত থাকতে হয় কারণ স্বামী এবং স্ত্রী যেহেতু তারা একজন একজনের জন্য হালাল তারা যদি প্রকাশ্যে এটা করে যারা স্বামী স্ত্রী নয় তারাও সেই ভাব করে প্রকাশ্যে করতে পারবে এই মানুষকে লজ্জা করা অর্থাৎ সামাজিক চক্ষু লজ্জাবোধ যেটা আগে ছিল সেটার কারণে অনেকগুলো অন্যায় সমাজে হতো না এখন প্রকাশ্য হচ্ছে যেমন সমাজের লজ্জাবোধ একজন ব্যক্তি চাকরি করছেন তার বেতন সবাই জানে যে এই পোস্টে চাকরি করলে সরকারে চাকরি তার বেতন এত এবং দেখা গেল যে সমাজে তার যে আয় সেই আয়ের সাথে তার জীবন আচার সেটা জীবন সে চাকরি করে এবং রিটায়ার্ড হওয়ার পরে তার সবগুলো ফান্ড পাওয়ার পরেও তার জন্য সম্ভব নয় ঢাকা চট্টগ্রাম কিংবা গুরুত্বপূর্ণ কোনো শহরে একটা বিলাসবহুল বাড়ি করা কিন্তু দেখা গেল সে চাকরিতে ঢুকে কয়েক বছরে প্রথমে বিশাল বিল্ডিং এর মালিক হয়ে যাচ্ছে গাড়ি হাঁকাচ্ছে অথচ আচার করি আমাকে বলবে। বলবে সেই লজ্জাভোধ আগে মানুষের মধ্যে ছিল এখন আর সেই লজ্জা ভোটুকু নেই কাজে লজ্জা যত কমে যাবে অন্যায় সমাজে তত বেড়ে যাবে দুর্নীতি তত বেড়ে যাবে আজকাল আমরা দেখি বিভিন্ন দেশের যারা রাজনীতিবিদ তাদের সম্পদের বৃদ্ধির যে হারটিকে আমরা দেখি যদি লজ্জাবোধ থাকত যদি লজ্জাবোধ মানুষের মধ্যে কাজ করতো মানুষকে লজ্জা করার একটা প্রবণতা মানুষের মধ্যে থাকত তখন এই পর্যায়ে সম্পদ বাড়ানো শত গুণ বেড়ে যাওয়া দুই শত গুণ বেড়ে যাওয়া আরো আরো হাজার গুণ বেড়ে যাওয়া এই জাতীয় কাহিনীগুলো আমাদেরকে শুনতে হতো না এগুলো এই জন্যই শুনতে হচ্ছে যে সামাজিক যে দায়বদ্ধতা সামাজিক যে লজ্জাবোধ এবং চক্ষু লজ্জা ছিল আগে সেটা ধীরে ধীরে চলে যাচ্ছে এই কারণে সমাজে অন্যায় বেড়ে যাচ্ছে সমাজে দুর্নীতি বেড়ে যাচ্ছে সমাজে ঘুষ খাওয়ার হার ভেড়ে যাচ্ছে মানুষ একজন আর একজনকে লজ্জাবোধ করছে না প্রকাশ্যে গুণা করা আর গোপনে গুণা করা কখনো সমান নয় প্রকাশ্যে গুণা করার অর্থ হল ডোন্ট কেয়ার ভাব দেখানো আল্লাহকে চ্যালেঞ্জ করা এটা আল্লাহর কাছে অত্যন্ত অপ্রিয় কিন্তু কেউ যদি গোপনে গুণা করে আল্লাহর কাছে সে ক্ষমা চাইলে সহজেই সে পার পেয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু প্রকাশ্যে করলে তখন ইসলামে সেটাকে অত্যন্ত অন্যায় মনে করে যেমন আমরা জানি নর এবং নারী যদি অবৈধভাবে মেলামেশা করে বিবাহ ছাড়া তখন ইসলামে এটার ব্যাপারে খুবই কঠোর তবে ইসলাম বলেছে চারজন সাক্ষী আঁকতে হবে যারা দেখছে যে নর এবং নারী অবাধ মেলামেশা করছে স্পষ্ট জাগে অনেকে বলেন তাহলে তো কোনো ব্যবিচারেরই শাস্তি হতে পারবে না চারজন সাক্ষী কিভাবে পাওয়া যায় মানুষ তো এই কাজগুলো গোপনেই করে এর উত্তর হলো এই অর্থাৎ গোপনে কেউ যদি অন্যায় করে ফেলে সেটা কবিরা গুণা করেছে বড় গুণা করেছে সেটা মানুষ দেখেনি নেই আল্লাহ হয়তো মাফ করে দেবেন কিন্তু যখন কেউ চারজন সাক্ষী যখন দেখে যাবে তখন সেটা আর আল্লাহ তালা মাফ করেন না সেটার সেটার জন্য বিচার হতে হবে পরিপূর্ণ বিচার অর্থাৎ প্রকাশ্যে সে অন্যায় করে চারজন দেখার মানে হল প্রকাশ্যে সে অন্যায় করছে প্রকাশ্য অন্যায় আল্লাহর কাছে অত্যন্ত গর্হিত এরপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে নিজেকে লজ্জা করা এবং এটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল আমি অন্যের কাছে ছোট হবো কি আমি নিজের কাছেই অনেক সময় নিজের ছোট হয়ে যাই যেমন আমি যদি এই কথা বলি আমি যদি এই কাজটি করি তাহলে এটা অন্যায় এই অন্যায় করলে কেউ জানুক বা না জানুক আর আমি নিজে জানি তাহলে তো আমি নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাব। নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাব। এই নিজের কাছে যাতে আমি নিজের বিবেকের কাছে ছোট হতে না পারি এই লজ্জাভটুকু নিজের মধ্যে বজায় রাখা বিবেকের আদালতকে কেউ যদি ধ্বংস করে সে যা ইচ্ছা তাই করতে পারবে লজ্জাবোধ হলো বিবেকের একটি আদালত বিবেকের একটি কোর্ট এই কোর্টকে যদি আমরা সক্রিয় রাখতে পারি অন্যায় অনাচার থেকে নিজেকে রক্ষা করতে পারবো আসুন জীবনের চমৎকার যে রূপ এবং অলঙ্কার আল্লাহ আমাদেরকে দিয়েছেন লজ্জাবোধ শালীনতা বোধ সেটাকে আমরা পরিচর্যা করি সেটাকে আমরা সংরক্ষণ করি সেটাকে যেন আমরা ধ্বংস না করি আল্লাহ আমাদেরকে সে দফিকটুকু দান করুন জীবনের রংধনু অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আজকের জন্য সমাপ্ত করতে যাচ্ছি आप आशा कर आगामी पर्वे आबादी सख्त हो सकते भलो थे असल व थे जान्नि काफेला जानते सरल पथे आसन गे छय সে পথকে মসৃণ করতে দেখুন জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহদের প্রচার কালিমার আবেদন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 सत्यता बना देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगलेश